وَإِنَّ اللَّهَ لَمَعَ الْمُحْسِنِينَ أَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ الْكَيِّسُ مَنْ دَانَ نَفْسَهُ وَعَمِلَ لِمَا بَعْدَ الْمَوْتِ أَوْ كَمَا قَالَ النَّبِيُّ عَلَيْهِ الصَّلَاةُ وَالسَّلَامُ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 নেকর দিনদার মুসলমান ভাইরা আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে দিনের এক মজলিসে কিছু সময় ব্যয় করার জন্য তৌফিক দান করেছেন শকর আদায় করছি আলহামদুলিল্লাহ আমরা যারা এই মজমায় বসছি আসছি আমাদের এখানে দুই ধরনের মানুষ আমরা এখানে আছি কিছু আলেম আছে কিছু গাইরে আলেম আছে আমরা যারা অ্যালেম অর্জন করতে পারি আল্লাহ আল্লাপা কিছু সময়ের জন্য আমাদেরকে আলেমদের সাথে বসার তৌফিক দিলেন এটা আল্লাহ রব্বুল আলমিনের বহুত বড় এক মেহরবানি যারা আলেম তাদেরকে চক্ষুওয়ালা বলা হয় যাদের কাছে অ্যালেম নাই তারা চক্ষু কম দেখে বা চক্ষু না দেখার মতো অবস্থা রাস্তায় চলার জন্য जार चक्षु नाई से चक्षुवलार पीछने चलते हैं से मेरे चक्षे ना देखले की निजे स्न चलबो समय रास्त एक्सिडेंट हवा अन्यज चक्षुवला के बुजे आसुक रास्ता पार हम चक्षुवला के तरह बनाना चाहिए ये बुद्धिमान परिचय जदिवी से ही चक्षुवला के चीनी कोथाए बाड़ी कर् घर किचय नहीं কিন্তু রাস্তা পারি দেওয়ার জন্য বললাম যে ভাই আমি তো অন্ধ মানুষ কে আছো তোমরা চক্ষুওয়ালা আমাকে একটু রাস্তা দেখাই নিয়ে যাও তো চক্ষুওয়ালা তখন তার জন্য জরুরি হয়ে পড়ে যে এই অন্ধ মানুষটাকে আমার ক্ষতি হলেও সময় আমার লস হলেও আমি এই অন্ধ মানুষটাকে একটু রাহাবরি করে তাকে একটু রাস্তায় উঠে দেয় নিরাপদ জায়গার মধ্যে পৌঁছে দেমনি ভাবে আল্লাহ সবাহা জগতের মধ্যে যারা অ্যালেম শিখে নাই এই সমস্ত লোকগুলাকে রাহাবরি করে রাস্তা দেখাইয়ে দেখাইয়ে নিরাপদ স্থানের মধ্যে পৌঁছে দেওয়ার জন্য আল্লাহ পাক আলেমদেরকে দায়িত্ব দিয়েছে এটা বুঝে আসতে একটু কষ্ট হবে कारण समाज मध्य आलेम तुलन गायरे आलेम संख्या बस और आलेम तुलन गायरे आलेम जरा ता स्वलमी स्वयं सम्पूर्ण एरा आलेम से आलेम के राहबर बनाते तरह मने खूब द्विधा दंद এটা কি আল্লাহ সুবাহালা ভালো করে বুঝছেন ইন্ডামা হামি নাই আল্লাহর হাবি ফরমান আল্লাহ সুবাহা আপনার আমার খালেক আমার স্রষ্টা জগতের মধ্যে কারা আল্লাহ পাকের ইবাদত বেশি করে কারা আল্লাহকে বেশি ডাকেন কারা আল্লাহ পাকের হুকুম বেশি চলেন আল্লাহ পাক যত বেশি জানে এরকম আর পৃথিবীতে কেউ জানে না এই জন্য আল্লাহ পাক বর্ণনা দিয়ে বলতেছেন ইন্নামায়কাল হে দুনিয়ার মানুষেরা তোমারা মনে রাখো আমি আল্লাহ পাক তোমাদেরকে জানাই দিতেছি জগতের মধ্যে আমি যাদেরকে এলেম দিয়েছি যারা ওলামা যারা নাইবে রসুল যারা হয়েছে জমিনের মধ্যে এরা আমি আল্লাহকে তারা বেশি ভয় করে আমার ইবাদত তারা বেশি করে এখন আপনারা আমার बुजे ना आसले माथा पीटे या बुजे आसार चेटा करते नतुबा माथा फाटा फिलते कि ठीक ना तो बुजे आसाटा दरकार क्यों बुझे आसेना এই জন্য আল্লাহ পাকের কাছে কান্না দরকার রোনাজারি করা দরকার আল্লাহ তুমি যেটা এতভাবে বুঝার জন্য আমাদেরকে নির্দেশ করলা আমরা কেন তাদেরকে রাহবর বানাতে পারলাম না এক হাদিসের মধ্যে হাদিসে কচ্ছির মধ্যে দেখেছি রসুল পাক সাল্লাহ বলে সাল্লামের সাথ ফরমান ময়দানে ওলা আমাদেরকে আল্লাহ পাক একত্রিত করবেন ওলামা তারা ভীত সন্ত্রস্ত অবস্থার মধ্যে আছে ভয়ে থরথর করে কাঁপবেন আল্লাহ রব্বুল আলমিন ঘোষণা দিবে হে ওলামা তোমাদেরকে আমি আল্লাহ আজকার দিনে মাফ করে দিব এই জন্যেই তো তোমাদের সিনার মধ্যে অ্যালেম দিয়েছি এর থেকে আর বড় কথা কি হতে পারে আমি তোমাদের কি মাফ করে দিব ওই জন্যই যে অ্যালেম দিয়েছি তোমাদেরকে অ্যালেমের মিরাস বানাইয়েছি তোমাদের এই জন্য সারা জগতের মধ্যে বড় বড় কুটিপতি ধনট্যবান বিল্ডিংওয়ালা কাওয়ালা ইঞ্জিনিয়ার ব্যারিস্টার ডিগ্রি ডাক্তারের डिग्र अभाव नहीं मानुषे अभाव नहीं जर द्वारा दुनिया आबाद मानु के दुनिया मानुष बस चिने वही समस्त डाक्टर इंजिनियर बड़ बड़ा एपार्सिया डिग्री वाला ता जमीन मध्य संख्य बे আল্লাহ রব্বুল আলমীন জমিন আবাদ করা যদি মাকসদ হতো আল্লাহ পাক বলে দিতেন জমিনের মধ্যে বড় বড় ডিগ্রিওয়ালা ইঞ্জিনিয়ার ডাক্তার যারা বড় বড় আছে তাদেরকে আমি আল্লাহ পাক আমার এলেমের মিরাজ বানাব আমার আল্লাহ পাক এটা ভালো করে জানেন তারা দুনিয়া আবাদকারী তাদের দ্বারা এলেমের মিরাজ বানালে এলেমের হক আদায় হবে না এই আল্লাহ পাক বলেন আল্লাহ যারা আসমানিয়ালিম শিখলো যারা ওহির আলেম শিখল যাদের সিনার মধ্যে আমি আল্লাহ ওহির এলেম দিয়েছি ওই লোকগুলি তারা যদি এলেমের মিরাস আমি তাদেরকে না দেই আর ওই দুনিয়াওয়ালা ওই সমস্ত লোকদের হাতে যদি দেই। তারা দুনিয়া বাদ করবে আমার এলেমের হক আদায় করবে না এই জন্য আল্লাহ রফুল আলমিন বলেন যাদের সিনার মধ্যে আমি আলেম দিয়েছি যাদেরকে আমি আলেম বানাইলাম তাদেরকে আমি নবুয়তের এলেমের মিরাস তাদেরকেই দান করলাম তাদের دارا گائ آلم کے بولتے سے ہے جگت گائرے آلم جا جب تم ایلم دل ای دے کے تمہارے راہ بران এলেম ওয়ালাদেরকে রাহাবর বানাইতে বলছেন এগুলি ইশার এত দামি জিনিস এই গায়রে আলেম যারা তাদের সম্পর্কে আল্লাহ রসুল বলতেছেন কুনা আলিমা আউমতা আলিমা হে জগতের যারা শিখো নাই যাদের ভাগ্যে আমি নাই যাদের এলেম লেখা হয় নাই আল্লাহ রব্বুল আলমিনা হাদিসের তো জিহাদের মধ্যে ব্যাখ্যার মধ্যে দেখেছি আল্লাহ সব এখান আহ বলেন যে এটা নির্ধারণ হয়ে আছে কে আলেম হবে কে আলেম হবে না এটা দুনিয়ার মধ্যে যাইয়া তোমরা ভাবে চেষ্টা করতে পারবা কিন্তু আমি আল্লাহ পাক নির্ধারণ করে রাখছি আমার এলেম কাকে দিব এটা দুনিয়াতে তাকে পাঠাবার আগেই নির্ধারণ হয়ে আছে তাতে বোঝা যাচ্ছে এটা বহু বহু ছাত্রদেরকে জীবনে দেখা যায় অ্যালেমের রাস্তায় মা বাবা বহু আশা করে দেওয়া হয় কিন্তু সে এই রাস্তা অতিক্রম করতে পারে না एलेमर तकदीर जदि था अपनारे अपने कठिए गार्मेंट्स हुशियारी पाठल श्रम दीवार पाठल सेलेमर सुशीतल छायतल चले आसबे जदि तरह तकदिर मध्य एलेम लिखा थक তো মধ্যে যদি এলিম লেখা না থাকে আপনি তাকে মাদ্রাসায় নিয়ে জোর করে দিয়ে আসলো সে থাকতে পারবে না সেখানে এটা আল্লাহ রব্বুল আলমীর নিজাম হাজরাত একটা ছোট বাচ্চা অল্প বয়সে বাবাকে হারিয়ে ফেললেন তার নাম ইয়াকু এটিম হয়ে গেল অল্প বয়সে মা অভাবী বাবার তেমন কোনো সম্পদ কিছুই রেখে যায় নাই কোন রকম জীবনটা তাদের চলছে এর মধ্যে बाबा चोले गेलें। मा बुसर कुन मा बा चले गूब प्यारेसान बाच्चा छत बसर बयस कोकम कर आठ थिंता करे जी को साथ कज शिखे दीते जदिदी ना पारि से बा दुनिया चलो केम कर पा त सा पितल बे आलाप एक कारखाना ताके पचे नहीं ेले तुम रेखा रेखा एक काज शिखाओ मैर मनो खेल हल आस्ते आस्ते या काजे बड़ा काज शिखले जीवनों चलने हमारो उपकार ऐले दु तीन दिन वही काषार बसपर जान तजा भलो लागे ना সে দেখে তার সামনে দিয়ে ছেলেরা লেখাপড়া করার জন্য যাচ্ছে কার কাছে ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলের ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলেই তিনি দরশ দিচ্ছেন তার কাছে দর্শে বহু ছেলেরা লেখাপড়া করতে যায় আর এই ছেলেটা এ আকুব তিন দিন কাজ করে তার মনে চায় যে আমিও দেখি একটু যাইয়া ওই দর্শের পিছনে যে একটু বসি শনি কি বলে তো দুই তিন দিন মা একদিন কাশারিওয়ালার কাছে গেছে ছেলের সংবাদ শোনার জন্য ছেলেটা কি করতেছে কাজ কিছু শিখল কিনা ওই কাশারিওয়ালা বলতেছে तुम तो आमार तीन दिन आससे गोे ना मस्सा दुष्ट कथागार दिल तुमा के क्च शिखार जो तुम काज रेखे कोथा कथाय को घूर सन्धार समय बाड़ीजे आसेी जया खूब रागारागी करो पर सकाल बला ले के आर निया अनेक बुझे देखते तर बाबाई जी एक क्ज शिखते नारे दुनिया चलवि खि केम कर शिखो अनेक बुझाइारियाले मन बिधी मार दिखे चाह दिन दीन से मध्य जाइयाला तुम्हारे तो दिन आसार पर आसेना माइसा खूब गुस्सा हो जाइया खाना नाई भात नाई घरे किचु नई জয়া ইমামে আজম আবুহানি বা রহমতুল্লাহ আলের ওই দর্শের পিছনে মহিলাটা দূরে দাঁড়িয়ে আছে লোক দিয়া খবর দিছে ওই ছেলেটাকে আনার জন্য ছেলে ছেলে তো বুঝছে যে আমার মা আসছে আমাকে নেবার জন্য ছেলে যায় না সেখানে মা আরো গোসা খবর দিলাম আসে না एक जन के बल जो धईरा टाइने नहीं आसो एक बोलता टानाचरा करते मा एक का दर्शे काने टाइने जाए टानाचरा अवस्था देखा ओस्तादी जिज्ञास करते कि बेपारहला बोलते जेलेटा एटीम बाप नाई काजी से आईसे आईसे ये बसने बस ले भात मिले की से चल कमे मा तो सन्तान आदरते कारण भविष्य मार अंतर मध्य लर भविष्य ढुक से ऐलेटा के जदि कह शिखे ही दीते सेटार भविष्य बेपारे कि मा हिसाब मेंक आदाय এই মা অনেক বুঝায় শোনায় ছেলেকে টানতেছে ছেলে কিছুতেই যাচ্ছেন ওস্তাদ জিজ্ঞাসা করলেন ব্যাপারটা কি ছেলেটাকে নিয়ে এত টানা হিসেবে তখন মহিলা বলতেছে এই ছেলেটা নিবার জন্য সে যাইতে চায় না তখন তিনি বললেন যে ঠিক আছে ও তো সন্ধ্যায় যাবে ওকে ছেড়ে দি আপনি চলে যেন যাবে हिलार राग बद दिए उस्तर उपरे आस बुझते आपनाराम के जाते चाय आपनेर मध्य किशन मा कि जाने तलर जे भाग्य कथाए অনেক টানা হিসটা করতে করতে ছেলে যাবে না পরে বাধ্য হইয়া ছেলেকে ছেড়ে দিয়েছে যা তুই তোর কপাল খাবি তুই যা ছেলে পড়ে আছে মস্তিষ্টা কার ইমামে আজম আবু হানিপা রহমতুল্লাহ আলের মসতি ভাগ্য ভাগ্য ছেলে ছেলে এখন রাগ করে আর দুই তিন দিন আর বাড়িতে যাচ্ছেন যা আমি বাড়ি যাব না কারণ বাড়ি গেলে মা মার করবে আর আমাকে কাজকর্মের জন্য প্যারেশানি করতেছে আমি কাজ আমার কাছে ওগুলি ভালো লাগে না আমার পড়ালেখা ভালো পড়তেছে এখন ছেলে পড়তেছে এখন বাড়ি যায় না মা ঠিক আছে ওকে খাওয়ারও চিন্তা নাই এখন এইখানে যা মিলে জুলে জুটে মুঠি কোন রকম করে আক এক বেলা মিলে তো আরেকবেলা মিলে না এই অবস্থায় আছে ढ़ा करते करते करते करते ए ले लेखा गुरते, गुरते, गुरते, गुरते। मार बुझे आसुक और ना आसुक ऐले जो माओ बरक्त हो जाए ठीक है जा बुझते चाय তো লেখাপড়া করতেছে লেখা পড়া করতে করতে তো অনেক বড় আলেম হয়ে গেল অনেক বড় আলেম অনেক বড় আলেম এবার সামান্য কিছু চাকরিও করতেছে ছাত্রদেরকে এবার এতদিন তো নিজে ছোট ছিল মাঝখানে তো অনেক কথা আছে এবার বড় আলেম হয়েছে বড় আলেম এখন ওস্তাদের সাথে সাথে ওস্তাদে তার প্রতি নজর এত ছাত্র আরো অনেক আছে কিন্তু এই ছাত্র যে ওস্তাদের নজর এমনভাবে কেড়ে নিয়েছে ওস্তাদের কাছে খুব প্রিয় ছাত্র ওস্তাদ যেই কোনো ব্যাপারে রাখে ওস্তাদের সাথে রাখে পরামর্শ যায় সফরে সময় এখন তার নজর এবং মানুষের কাছেও তার অনেক বেশি সুখ্যাতি এত দাম এত মানুষ আস্তে আস্তে বড় হল আহ বিবাহসাদী করালেন সে এতদিন নিজে ছেলে এবার নিজে আবার সন্তানের বাবা হতে যাচ্ছে এখন মাকেও মা দেখতেছিল মার আস্তে আস্তে কিছু ভুল কেটে গেছে আমি তো বুঝতে পারি নাই আসলে ওই সময় আমার ছেলে যে এত বড় আলেম হবে ছেলে এই জন্যই তো আলেমের দিকে এত বিপাসু তার এত বড় আলেম হবে সকলের কাছে তার খুব সুনাম খুব সুখ্যাতি চলছে এবং ছেলে লেখাপড়া শেষ করেও ওস্তাদ হল সে নিজে বেতন পায় মাকও দিচ্ছে সংসারও চলে আল্লাহ হতে হতে ওস্তাদ ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাই তাকে अल्लाह एलेमर जत कि शिखाना शिखाले ऐले बड़ हल एबसे आई एतक्षण अस्पष्ट एबये जाए छोट बा सन्तानल्लाह तक दिल सेच्चाटार नाम रखलें आबू यूसुफार नाम यूसुफ रखा हल এবার ওই সন্তানের ওই বাবার নাম পালটিয়ে গেল এবার আর এই আকুবার নাম নাই এবার সন্তান তাকে দুনিয়ার মানুষ তাকে ডাকে আবু ইউসুফ বলেন তো এবার পরিচয় হয়েছে কিনা লোকটা ইমামে আজম আবু হানিপা রহমতুল্লাহ আলাই হালাফি মজাহাবের মধ্যে শ্রেষ্ঠতম যার সাগরিদ হজরত ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলাই এখন আর ইয়াকুব নাম নেই ওইটা এখন গোপন হয়ে গেছে এখন ওই সন্তানের নামে আবু ইউসুফ আবু ইউসুফ ডাকতে ডাকতে এখন আমরা সকলেই কিতাবের মধ্যে ওলামাই করাম সকলের কাছে ইমাম আবু ইউসুফ হিসাবে তার নাম সারা পৃথিবীতে সেই ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আ আল্লাহ তো বলতেছিলাম যে দেখেন আসলে তগদির এমন একটা অবস্থা এতিম যার লালন পালনের কেউ নাই যাকে কাঁসারির কাজ করতে দেওয়া হয়েছে কাশের কাজ করবে হান্ডি পাতিল বানাবে ইত্যাদি করবে কিন্তু তার তগদির তাকে বলছে আরে তোমাকে কাশের কাজ করার জন্য বানানো হয় যিনি পরবর্তীতে হতে ইমামে আজম আবুহানি বা রহমতুল্লাহ আলীর এতিম বাচ্চা যার ভাতের লোকমা জুটে না পরনের কাপড় জুটে না মা কি জানে এই সন্তান যে একদিন ইমামুল মুসলিমিন হয়ে যাবে হতে হতে বাগদাদ নগরে। খলিফা হারুন রশিদের কাছে তার নাম জগ সব সব কিছু যখন গেল ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহকার সময় তাকে বিচারক বনার পদ নেওয়ার জন্য বহু তার কাছে দরখাস্ত করা হলেন তিনি সেটা গ্রহণ করেন নাই পরবর্তীতে খলিফা হারুন রশিদ তাকে তখন বাগদাদ নগরের কাজিয়ল খুজাত বলে ধর্মমন্ত্রী বিচারের যত রকমের কার্যক্রম আছে সেই দায়িত্বটা ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহের হাতে সফর করা কে জানে এটিম বাচ্চা যে একদিন বাগদাদ নগরের কাজী হয়ে যাবে বিচারক হয়ে যাবে অ্যালেম কোথায় নিয়ে পৌঁছেছে তাকে এই কথাটা বলতেছিলাম ভূমিকার মধ্যে লানা যারা গায়রে আলেম ভাইরা যারা আছে তাদের কি আল্লাহ পাক যেন চোখে আঙ্গুল দিয়ে দিয়ে এই কথা বলতেছে হে গায়রে আলেম যাদেরকে আমি আলেম দেই নাই তোমাদেরকে বলতেছি হয়তো তুমি আলেম হও আলেম হতে পারল না তালুবুল আলেমের নামটা লিখাইতে পারল না এলেম অর্জন করেও বড় আলেমও তুমি হইলা না। নিজ আলেম হইলানা কাকেও তালিমের ময়দানের মধ্যে তুমি নাই এই দুটা রাস্তা তোমার থেকে পুরা টোটালি ভাবে মফকুদ হয়ে গেছে দুইটা রাস্তাই তোমার থেকে বঞ্চিত বলে তোমার জন্য এখন যারা গাইরে আলেম তোমরা মনে মনে কষ্ট পাইবা আমার আল্লাহ ইনসাফওয়ালা আমি তোমাদেরকে রাস্তা দিখেছি তোমাদের জন্য জীবনের জন্য আমি লাজেম করে দিলাম জীবনের বেশি অংশ সময় ওলা কথা শোনা তোমাদের জন্য জরুরি করে দিলামিয়া কেন আলেমদের কথা শোনার জন্য খবর দেয় কেন এটা আসলে আল্লাহ পাকের তরফ থেকে আমাদের উপরে বিশাল দায়িত্ব দেওয়া হয়েছে ওই মানুষ কোথায়ও দিনের কথা শুনলে সেখানে দূরেয়া মৌমাছির মতো ছুটে কেন যেতেই হবে এটা প্রত্যেকের দায়িত্ব দায়িত্ব আদায় করতেছি আল্লাহ রপুল আলবিন আমাদের জন্য বলতেছেনসলামিয়া আলেমদের কথা শুনতে হবে তোমাদের শুনতে হবে তাদের কথা শুনবা শুনতে শুনতে তাদের সাথে মহাব্বতের সম্পর্ক হবে আল কথা শুনতে শুনতে তখন দেখেন না মহাব্বতের সম্পর্ক হয় মোহাব্বত এমনি আসে না একটা মানুষের কথা শুনতে শুনতে তখন তার সাথে মহব্বত আসে আল্লাহ পাক আল্লাহ রসুলকে বলতেছে আল্লাহর হাবিবের সানে আল্লাহ পাক এই জন্য বলতেছে হোক আমার বন্ধু আপনাকে কোরআন দিয়েছি কোরআন আপনার সিনার মধ্যে সংরক্ষিত রাখার ব্যাপারে সব কিছুর জিম্মাদারি আমি নিলাম কত কঠিনতম অবস্থা না গাড়ি হেরার মধ্যে যখন কোরআন নাজির হয় সেই সময় পাঁচটি আয়াত কোন রয়েতে তিন আয়াতের কথা বলা হচ্ছে কোন রয়েতে পাঁচ আয়াত পুরাপুরি কথা আসছে রব্বি ক্যাল হল ইনসাদামি না এই পাঁচটা আয়াত যখন নাজিল হয় জিবরির আলসালু আসসালাম যেখানে গারে হেরার মধ্যে জাবালে নূরের গারে হেরার মধ্যে যেদিন আল্লাহর পায়গম্বরের কাছে জিবরির আলি সালাতুয়ালাম এই প্রথম ওহিনী আসলেন জায়গাটা আল্লাহ রব্বুল আলমিন কেমন করে যেন নির্বাচন করেছেন আল্লাহ রসুল তো ইচ্ছা করে সেই জায়গাটা চয়ন করতে পারেন এটাও এক বিশাল ব্যাপার মক্কার জমিনে আশপাশে এত পাহাড় এত পাহাড় সব কিছুকে রেখে আল্লাহর হাবিব তিনি सिद्धांत निलें चयन सेवाले नूर वही पहाड़ सबकी देखा जादबुद्धा रास्ता देखा दीते आल्लाहबुलमी तर दिलर मध्य वहीलहामी जिन छाड़े दिलेंट समस्त पहाड़ वही पहाड़ा के निवाचन कर এবং যেই জায়গাটার মধ্যে আল্লাহ রসুল বসলেন আর যেখানে ওরা নাজির হয়েছে সেই জায়গাটা আমি চোখে দেখলাম আল্লাহর এই জায়গাটা যেন মনে হয় কোনো মানুষ কোনো যন্ত্র দিয়ে যেন পাথরটাকে কেটে এরকম সুন্দর করে একটা মেহরাবের মতো যেন বানিয়ে রাখছে देख तो प्रथम देखल नब्बी साले आज ठीक प्राय एक बसर आगे कथा तो नब्बे साले मन खेल हल आल्ला पा जो आल्ला पाखर वायतुल्लार देशे आन जवाले नूर उठब बहु कष्ट बहु कष्ट कत कष्ट यहां भाषा बला जाए जीवन मरण हाथी उठते हैं अवस्था तर जकाल पाक मजकने मज पथर मध्य खूब बसी नार्वस फिल कर शेष पंत उपरे उठे एन तो सीढ़ी गेसे सीढ़ी बनाइए देवा एन मानुष सीड़ी दिया उठते वही समय सीढ़ी छा कि मानुष बे बे उड़ते उड़तेखान हाथ छुटे गेले जीवन आशा शेष मक्का शरीफर मदे सबसे उचु पहाड़ तो जवाले नूर मदे गारे हेरा जेट एक भिन्न पजिशने और एक তো ওইখানের মধ্যেই আল্লাহ রসুল যেখানে ধানে মগ্ন হলেন আর যেখানে কোরআন নাজির হল ওই জায়গাটা এমন সুন্দর দেখা যাচ্ছে মনে যে না কেউ কাইটা যেমন ওই জায়গাটাকে পাথর থাকে আগের থেকে যেন ওই জায়গাটা তৈরি করে রাখা হয়েছে আল্লাহ রসুল তিনি কেমনে বুঝলেন ওইখানে ওই জায়গাটা নিরাপদ সেখানে এত সুন্দর জায়গা সেখানে উঠলেন গেলেন রসুলে পাক সাল্লাহ সাল্লাম সেখানে বসলেন আর জিবরি আলাম এই পাহাড়টার দাম কত এই পাহাড়টার মূল্য কত আল্লাহ পাকের কাছে যে পাহাড়ের মধ্যে সরাসরি জিবরির আলাম নিজে আসছে সেই পাহাড়ের মূল্য কত তো আমরা তো সকলে জানি সালাম জিবরি আলসালাম রসিদাল্লাহ রসুলকে বলছেন এক রসুল কি বলছিলেন মা না বেকার আমি পড়তে জানি না আল্লাহর হাদিস শরীফের মধ্যে তার একটা কারণ উল্লেখ করেছেন যেখানে একটা বড় প্রশ্নবোধক চিহ্ন রসুল পাক সাল্লাহ সাল্লাম তিনি যে উম্মি ছিলেন যেটা আমরা বিভিন্ন ওয়াজ নসিয়তে শুনি আলোচনা শুনি রসুল উম্মি ছিলেন উম্মি মানি আনপড় উর্দুতে তাকে আনপড় বলা হয় তিনি লিখতে এবং পড়তে জানতেন তাই না একটা বিশেষ প্রশ্ন এই কথাটা আমি ওই দিন হাদিস্যরের মধ্যে পাইয়া আমার কাছে বড় একটা আশ্চর্য লাগছে বড় একটা সুন্দরতম কথা যেটা ওলামাইকার আমার কাছে খুব পরিষ্কার যারা আলেম না তারা সম্ভবত মনে হয় কথা কোনোদিন শোনেন নাই রসুল পাক সাল্লাহ আলি সাল্লাম তিনি উম্মি ছিলেন উম্মি অর্থ যিনি লেখা পড়া জানেন না লিখতেও জানেন না পড়তেও জানেন না এখন রসুল এ পাক সাল্লাহ আলি সাল্লামকে যখন জিবিয়া আলসালাম বলেন এ করা আপনার প্রভুর নামে আপনি পড়ুন রেসুল কি জবাব দিলেন মা না বেকারি আমি পড়তে জানি না আচ্ছা বলেন তো আপনারা যারা লেখাপড়া শিখেন নাই জানেন নাই কোনদিন এরকম লোক একটা সামনে যদি কোনো ওস্তাদ যদি বৈশাখ আপনি আপনাকে যদি বলে আপনি বলেন আলহামদুলিল্লাহ বলেন তো আপনি বলতে পারবেন কি পারবেন না অথচ আপনি আপনাকে যদি আলহামদুলিল্লাহ শব্দটা কোথায় সামনে কাগজে লেখাইনে দেওয়া হয় আপনার চোখে বুঝতেও পারবেন না যে এইটা কি আলহামদুলিল্লাহ লেখা না বিসমিল্লা লেখা না তাবারা লেখা না কিছু সে কিছুই क्योंकि उस्ताद जदि आप सामने बसे जी बलानी आईना साथे साथम्मी आपनी कोखापड़ा स्कूले जाना मद्रासाए जाने उम्मी कि भाषा बोले कीछने ब लिखते जाने और मानी हल्ले मानी लेखा बोते से किचु जाने কিন্তু এই লোকটাকে যদি কেউ মুখে বলা হয় আপনি বলেন আল্লাহুল পারবে না এখন প্রশ্ন হইল রসুরে পাক সাল্লাহাম তিনি যে উম্মি তিনি বলতেছেন এখন উম্মি যদি হয়ে থাকেন তাহলে উম্মির অর্থ যদি তিনি বলে যে মা না বেকারিন আমি পড়তে জানি না এই তো কথাটা আমাদের কাছে উল্টা মনে হচ্ছে পড়তে জানে না একজন মূর্খ যদি হয় সেই মুরুক্ষ ব্যক্তিকে যদি বলা হয় আপনি বিসপিল্লা বলেন আমরা তো দেখি সারা দুনিয়ার মানুষের পণ্যওয়ালা ব্যক্তির সাথে সে সাথে সাথে বলতে পারে পারে না না পারে রসুল পাক সাল্লাহ সাল্লাম যেখানে যাকে আল্লাহ পাক সমস্ত এলেম দিলেন আর তিনি জিবরি আলি সাল্লাহাম বলতেছেন এ করা আপনি পড়েন তো জিবলি আলের সাথে রসুল কি শব্দটা শুই তিনি কি বলতে পারেনা এ করা কি বলেন আমার প্রশ্ন আগে বুঝতে পারছেন কিনা বুঝেন আল্লাহ রসুল তিনি উম্মি বুঝলাম তিনি লেখা পড়া করেন নাই কোনদিন স্কুলে যান নাই মাদশায় যান নাই কারো কাছে পড়েন নাই কিন্তু জিবলিল তো আইসা শব্দটা বলছে এ করা আপনি পড়েন জিবরিলের মুখে শোনার সাথে সাথে তাই না জানি না এটুক তো বলতে পারতেন এখন বুঝে আসছে প্রশ্নটা আপনাদের বুঝে আসছে রুমাল সরা এটা এটা বিচরে আরো মশা ঢুকে আরো বেশি কামড়ায় খোলা থাকবে তাইলে সারা দুনিয়ার মুরুক্ষর থেকে নওয়াল্লাহ রসুরের মুরুক্ষটা কে এর থেকে আরো একেবারে বেশি হয়ে গেল তিনি শুই পারে না শুই নাও মুখে মুখে বলতে পারে না তাইলে মা না বেকারি শব্দের অর্থ রসুলজি বলছেন এবং হাদিসের মধ্যে বিভিন্ন জায়গায় এই শব্দটাই আসছে ম্যান বেকারীন আমি পড়তে জানি না চলবো এটা ঠান্ডা যথেষ্ট আছে সব জায়গার মধ্যে অনেক হাদিস শরীফের মধ্যে এই শব্দটা বলা হচ্ছে মানা বেকারীন আমি পড়তে জানি না কিন্তু সেই জায়গার মধ্যে গভীরতার মধ্যে দেখা যাচ্ছে একটা কথা জি বিসালাম আল্লাহ হাবীব কেষা যখন বলছে নে শুধু বলছেন এইটাই নয় হাদিসের মধ্যে প্রমাণ পাওয়া যায় জিপির আলী ইসলাম তালাম কোরআন শরীফের ওই আয়াত গুলি আল্লাহর হাবিবের সামনে একটা কাগজের মধ্যে লিখা আল্লাহর রসুলের সামনে ধরা হয়েছিল এবং ধরার পরে তখন বলা হয়েছিল আপনি এগুলি পড়েন তখন রসুল বলছিলেন যে আমি পড়তে জানি না অর্থাৎ লেখা দেখা দেখে আমি পড়তে জানি না শুধু শুধু জিবর আপনি পড়েন আর রসুল বলছেন বহু জায়গার মধ্যে আপনার শুনতেছেন জিবরিলাইসা বলতেছে মোহাম্মদ আপনি আপনার প্রভুর নামে পড়েন রসুল বলতেছে আমি পড়তে জানি না মা আনা কিন্তু এটা আকলের সম্পূর্ণ খেলাপ সারা দুনিয়ার একটা এটা দেখা দেখে একটু বলো সে কোনোদিন বলতে পারবে না কারণ পড়া জানে না অক্ষর চিনে না ভাল সাল্লাম তদ্রূপ তার কাছে জিপি আলেসালাম শুধু মুখিয়াইসা বলছেন একা এটা নয় কারণ রসুল যদি এইটাই বলতো তাহলে মা না বেকারিন তিনবার বলা হচ্ছে তিনবার রসুল বলতেছেন মা বেকারিন আমি পড়তে জানি না আমি পড়তে জানি না আপনা কি শুধু জীব রিয়াস্তা মুখে মুখে বলতেছেন এই কর আপনি বলেন শুই না শুইনেও কি পড়তে পারেন না আ তৃতীয়বারের পরে যখন জিবল আলি সাল্লাম তার সিনার মধ্যে ধৈরা যখন চাপ দিয়েছিল আল্লাহ আকবর এত কঠিন চাপ দিলেন আল্লাহ রসুল পরে বলতেছিলেন এই চাপের অবস্থায় আমার হাড়গুলি যখন ভেঙে চুরমার চুরমার হয়ে গেছে তারপরেও ওই ওই সময় অবস্থায় এতক্ষণ পর্যন্ত মান আপি আমি পড়তে জানি না এবার যখন তাকে বুকে চাপ দিয়ে দেওয়া হওয়ার পরে এবার কাগজ সামনে দিলেন এবার তিনি পড়া শুরু করলেন এবার পড়া শুরু এই জন্য আল্লাহ আকরম এটার দ্বারা ইশারা করা হচ্ছে মেহান ছাড়া পৃথিবীতে কোনোদিন আসে নাই রসুরে পাক সাল্লামের মতো জলিলালিদ তাকেও এই আল্লাহ পাকের এই অর্জন করার জন্য জিব্রাইলের মতো ফেরেশ তার চাপা খাইয়া তার সিনার হাড্ডিগুলি যেন চুর হয়ে গেছে এবার এলেম রেসুল এ পাক সাল্লাহ এই আলেমের জন্য আমরা অনেক সময় যারা এই জন্য গায়রে আলেম ভাইয়েরা ওই আমার ভূমিকার প্রথম কথাটা ছিল যেটা রাস্তায় চলতেছিলাম পথ দেখি না অন্ধ মানুষ রাস্তার মধ্যে আওয়াজ দিয়ে বলতে শিখে আস আমি বরিশালে সফরে গেলাম বরিশালের পর ওইদিকে এক প্রোগ্রামে মা যাব তো ওই সেইখানেও এক জাতীয় অটোতে উঠছি আমার সাথে আরেকজন ছিল তো দুইজন অন্ধ ছেলে উঠছে তো অন্ধ যে যারা ওরাও ওইখানে অন্ধদের স্কুল আছে বরিশাল শহরের ভিতরে ওইদিকে সে অন্ধদের স্কুলে ওরা লেখা পড়া করে একজন তো বসে বসে আমি জিজ্ঞাসা করলাম যে তুমি একজন এসএসসিতে পড়ে আর একজন ইন্টার পড়ে যেন অন্ধ তাদের ওই অন্ধদের লেখাপড়ার সেই ব্যবস্থা আমার তাদের সাথে সাথে তো একজনকে জিজ্ঞাসা করি তুমি লেখাপড়া করি তুমি তো অন্ধ মানুষ তুমি কি হইবা তো একজন বলতেছে যে আমি বড় রাজনৈতিক বিধ হব আর আরেকজন বলতেছে আমি ডাক্তার হোক তো দুইজন দুইভাবে কথা বলতেছে ঠিক ওই অন্ধদের স্কুলটার সামনে নিয়ে যখন ওই বেবিটা রাখা হলো তখন তারা দুইজন নামছে এবং মাঝে মধ্যে বলতেছে এই ড্রাইভার সাহেব আমাদেরকে ওইখানে নামাই দিবেন খেয়াল আছে তো কত পরপর ড্রাইভারকে সতর্ক করতেছে তো ড্রাইভার তাদেরকে নামাই দিয়া বলছে আমাদেরকে রাস্তাটা আপনি পার করে দিবেন দেখেন সে ড্রাইভার ওই অন্ধদের প্রতি কিন্তু দুর্বল দুনিয়ার অধিকাংশ মানুষই চক্ষুওয়ালা যারা তখন একজন অন্ধ মানুষের প্রতি সকলে দুর্বল হয় সে যদি তার কাছে একটু সাহায্য চায় তাকে সাহায্য করতে তার মনে চায় তো গাড়িওয়ালা আমাদেরকে গাড়ির মধ্যে বসাইয়া রাইখা গাড়িটা একসাইড করে রাইখা ওই ড্রাইভার এই দুইজন অন্ধদেরকে হাতে দৈরা তাদেরকে রাস্তা পার করাইয়া ওই স্কুলের গেটে নিয়ে দিছে তখন আমি মনে মনে চিন্তা দেখছো অন্ধওয়ালারা সে লেখাপড়া যাই কিছু করতে এখন রাস্তাটা পার হওয়ার জন্য কারণ আরো অনেক গাড়ি আসবে বিভিন্ন অবস্থা আসবে এক্সিডেন্ট হয়ে যেতে পারে এই জন্য সে চক্ষুওয়ালাকে বলছে তুমি রাহাবরি করে আমাকে ওই রাস্তাটা পার করে দাও তো যারা যারা দুনিয়ার মধ্যে আমরা কোরআনের এলেম শিখতে পারি নাই হাদিসের এলেম শিখতে পারি নাই রেসুনে পাক সাল্লাহ সাল্লামের জীবনে কি ছিল তিনি কিভাবে চললেন কিভাবে খাইলেন কিভাবে ঘুমালেন কিভাবে কাজ করলেন সব সম্পর্কে আমাদের কোনো মনাই এলেম নাই তো যারা এগুলি লেখা পড়া করল তারা চক্ষুওয়ালা আর আমি আখেরাতের লাইনে আমি অন্ধ আমাকে ওই রাস্তা পারি দেওয়ার জন্য ডাক দিয়া বলতে হবে হে আলেম ভাইরা কে কোথায় আছো তুমি করা আমার মতো অন্ধ মানুষটাকে একটু রাস্তায় হাত ধরে ধরে আমাকে পার করিয়া ওই জানাতে রাস্তার মধ্যে তুমি না। আর যারা চক্ষুওয়ালা হইয়া আলেম হইয়াছ আলেম চক্ষুওয়ালা যারা হলা তাদেরকে আমার আল্লাহ আল্লাপাক বলতেছে এই চক্ষুওয়ালা তারা আলেমরা চক্ষুওয়ালাদেরকে কি নির্দেশ করতেছেন পাক। যে জমিনের মধ্যে এরকম গাইরে আলেম হাজারো লক্ষ লক্ষ মানুষ তোমার মুসলমান ভাইয়ের আছে যারা রাস্তা চিনে না যারা পথ ভুরা এই সমস্ত লোকগুলার ব্যাপারে ব্যাপারেও চক্ষুওয়ালা আলেম যারা হয়েছে তোমাদের দায়িত্ব কি আলম ইয়িক মোজারের সিগা বলছে না ময়দানে মানুষকে আল্লাহ পাক প্রশ্ন করবেন আল্লাহিক রসুলের তফসিলের মধ্যে মিসদাকের মধ্যে দেখবেন এখানে লেখা আছে এই রসুলের দ্বারা শুধু নবিয়ার রসুল হলে রসুল পাক সাল্লাহ আলাই সাল্লামের খতমে নবুয়ত তার নবুয় যে তিনি পর্যন্ত নবুয়তের দরওয়াজা শেষ হয়ে গেল আল্লাহ রসুলের পরে আর কোন নবী আসবে না এই কথা আল্লাহ পাক তো ভালো করে জানেন ওনাকে খাতাম নবীন আল্লাহ পাক নিজে টাইটেল দিলেন আর আল্লাহ পাক কোরআন সরিভে আয়াত বলতেছেন আল্লাহ ইয়াতিকুম রসুল মিনকুম যে তোমাদের মধ্য থেকে কোন রসুল আসে নাই যারা দিন হারা ইমান হারা পথ হারা এই সমস্ত লোকদেরকেদানে আল্লাহ পাক প্রশ্ন করবেন তোমাদের কাছে কি রসুল আসে নাই মানে কি সেখানে রসুলের দ্বারা যদি শুধু রসুল আর নবী মুরাদ হয় তাইলে খাতাম নবীন থাকে না এই জন্য আয়াতের তফসিরের মধ্যে সেখানে লেখা আছে। রসুলের দ্বারা না এবে রসুলরাও মুরাদ এখানে রসুলের মধ্যে কয়েদের মধ্যে যারা রসুলি পাক ইসলামের বেরাসত যারা পেয়েছেন যারা মিরাস যাদেরকে আল্লা পাক দায়িত্ব দিলেন তারাও এখানের মধ্যে মুরাদ অর্থাৎ ওলামাই কেরাম তোমাদের দায়িত্ব হল তোমাদের সম্পর্কে ক্যামতের ময়দানে আমি গাইরে আলেমদেরকে প্রশ্ন করব আলাম আলামিয়তিকুম রসুল মিনকুম তোমাদের মধ্য থেকে কি এই তোমাদের কাছে কি এই আখেরাতের এই ভয় ভীতি সম্পর্কে তোমাদেরকে জানাই নাই লুন আলু কুম হাজা তোমাদের কি কি আজকের দিনের এই সম্পর্কে ওই সমস্ত নাইবে রসুলটা কি তোমাদেরকে জানাই নাই এই জন্য তাদের উপরে আল্লাহ পক্ষ থেকে আয়াতের দ্বারা দায়িত্ব দেওয়া হয়েছে যারা তোমাদেরকে এলেম দিয়ে আমি সম্মানিত করলাম তোমাদের প্রশংসা করলাম তোমাদের দাম বাড়াই দিলাম তোমাদেরকে জান্নাত দিব বলে আমি ঘোষণা দিলাম কে আবতের ময়দানে বললাম তোমাদেরকে এলেম এই জন্যেই তো আমি আল্লাহ তোমাদেরকে মাফ করে দিব এতগুলি জিম্মারি এতগুলি দায়িত্ব তোমাদেরকে দেওয়ার পরেও আমি আল্লাহ কথা বলছি হয়ে গেল তোমরা গায়ের চকুয়ালা যেগুলি এলম শিখে ওদের কাছে বারবার বারবার জায়া জায়া তাদেরকে আখের সম্পর্কে বুঝাইবা তাদেরকে জাহান্নাম বুঝাইবা তাদেরকে আখের অবস্থাগুলি তাদেরকে বারবার বুঝাইবা जारायखा अंधवला के रास्ता पार करा तर दायित्व से मन कर ठीक जमानर मध्य थी जतद पर्तमे আলেম যারা হবে যারা নাইবে রসুল হবে শুধু নিজে নিজে বসে বসে আল্লাহকে ডাকলে হক আদায় হবে না হক আদায় হবে না তে আমথের ময়দানে আল্লাহ পাকিরে আয়াতের দ্বারা মসুল হয়ে যাবে মসুল হয়ে যাবে কারণ ওই দিক থেকে আল্লাহ গায়রি আলেম কি বলতেছে আল্লাহ পাখির কোরআন এত মজার আর এত আল্লাহ রবুল আলমিন বলতেছে ও রে আলেম যারা এলেম শিখো নাই তোমরা কে আমাদের ময়দানে যদি বলো আল্লাহ আমি আলিম শিখতে পারি নাই নামাজ কেমনে পড়বো আমি জানি না গোসর ফরস কেমনে করবো আমি জানি না অজু কেমন করে করবো আমি জানি না এই জন্য কিছু শিখতে পারি নাই আল্লাহাক বলবেন এই কথা বলে কেমত ময়দানে তুমি পার পাইতে না। কারণ আল্লাহ পাক বলতেছে আহ্লাদ এই জন্য জিকিরের মানি হল এখানে আলেম এই জন্য আলেমদেরকে আল্লাহ ওলামায় কেরামরা আল্লাহ জিকিরের মানি যদি তাদেরকে আহলে আলেমদেরকে যদি আলেম অর্জন করা এটা জিকিরের সবচেয়ে বড় আফজল ইবাদত ফার্স্ট আহ্লাহ জিক তা আহ্লাহ জিকির দ্বারা ওলামায় কেরাম মুরাদ তোলা মাইক রামের কাছে আল্লাহ পাক গায় আলেমদেরকে বলে যারা অজু বুঝো নামাজ বোঝো হালাল বুঝো হারাম বোঝোনা পাক নাপাক পাক বোঝো আল্লাহকে কোন রাস্তায় গেলে পাইবা এগুলি তুমি বুঝো শুধু দোকানদারি করাও রাস্তায় রাস্তায় ঘুরে ঘুরে তুমি জীবনে গার্মেন্টস বানাইতেছ মেল ফ্যাক্টরি ইন্ডাস্ট্রিজ বানাইতেছ গড় সংসার কেমন করে সাজাই এগুলি শুধু করতে করতেছ কিন্তু তোমার আখের সম্পর্কে তুমি কিছুই জানো না নামাজ পড়বো জানো না হালাল কেমন করে জানো না তোমার জামাটা কেমন করে হবো জানো না তোমার টুপিটা কেমন হবে তুমি জানো না তোমার কেমন করে হবে তুমি জানো না অর্থাৎ তুমি সব কিছুর ব্যাপারে তুমি গাইরে আলেম তুমি জানো না তুমি এই কথা বলে পার পাইবা না আমি আল্লাহ পাক না তোমাকে নির্দেশ করেছিলাম হে গাইরে আলেমেরা আলেমদের কাছে যাইয়া যায় তাদের কাছে জিজ্ঞাসা কর তাদের কাছে জিজ্ঞাসা করো অজু কেমন করা করব গোসল কেমন করা করব। আমাকে এইভাবে করা নামাজ কেমন করা পড়বো কেমন করে দাঁড়াবো কেমন করা রুকু করব। কেমন করা সেজদা করব। এগুলি আলেমদের কাছে যে জিজ্ঞাসা করো আলাম যদি তুমি না জানো যদি তুমি গাইরে আলেম হও তোমার জন্য এদের কাছে জায়া জায়া শিক্ষা গ্রহণ করা তোমার জন্য আমি আল্লাহ ফরজ করলা ध जरा तुवला के चक्षवलारस्ता खुजे बाहर करो कमने तुम रास्ता परिवा एटा हे अंध तुम्हें चुपचाप बस ले चलो ना तुम्हें मुख खुले जबान खुले बोलते भाई हाँ एक रास्ता पार कर दें बोलते ना এই জন্য গাইরে আলেম যারা তারা কেমতের ময়দানে এই কথা বলে তুমি পারবাই মাসি তুমি মনে করলা যে আমি জানি না এই কথা বলিয়া কেমতের ময়দানে পার পাবো আল্লাহ ফাক বলে যে না পারবানাই আলু আহ্লাহ জিকিরি ইনকুন্তুম না তাহলে গাইরে আলেমদের কি বলছে তোমরা আলেমদের কাছে যাও কি সুন্দর দেখেন আল্লাহ করে আল্লাহ পাখের তরতিব কত সুন্দর আমি শুধু আমার জাগার মধ্যে থাই আমি শুধু বলবো আপনি আসেন আমার কাছে আপনি আসেন আমার কাছে আসেন তাহলে না আল্লাপাক ওই দিক দিকে বলতেছে ধরে ধরে আখেরাত শিখাও এটা তোমার দায়িত্ব আলেমরাও সামনে যাবে জাহেলরাও সামনে আসবে দুইজনের সামনে আসতে আসতে দুইজনের সাথে মিল হয়ে যাবে আল্লাপাক প্রত্যেককে জান্নাতলা বানাইয়ে দিবে सबा जन सवार दाय आदाय शुरू करके दुर समन्वय तृत्य जिनटार समष्ट द्वारा तृत्य जिन आलेम आसबें श... जाहेलर का जहेल के दिन शिखा जाहेल की आल्ला पाक तुम्हें आलेम का जाओ দুইজন দুই দিন থেকে ঘর থেকে বাইরে আল্লাহ হক পর মাঝখানে যাওয়ার পরে আল্লাহাক বলতেছে जो तुम्हें वही लोकटा को तुमा के दिन पोचार्ज तुमा दिन शिखा से जान माल सब कुरबानी कर समय कुरबानी कर सामने दिखे बढ़से और तुम्हें राजी खुशी करार्ज दिन शिखार जो तुम्हें सामने दिखे पड़ला दु जन जख चले आसला आल्लाह पक आल्ला तुम्हारे एरक और हजारो रास्ता गुली जाननाते जा खुले दी তখন তোমার জন্য সব কিছু জাননাতে যাওয়ার রাস্তা তোমার জন্য আসান হয়ে যায় আল্লাহ হর্বুল আলমী তাহলে এই জগতের মধ্যে আলেম যারা তাদেরকে আল্লাহ সম্মানিত করেছেন দায়িত্ব দিয়েছেন গাইরে আলেম যারা তাদেরকে আল্লাহ রব্বুল আলমিন আলেমদের স্বর্ণাপন্ন হয়ে এই আলেমরা কে আমাদের ময়দানে জবাবদি করতে হবে যদি আলেমরা যদি গাইরে আলেমদেরকে দিন না শিখায় এরাও ধরা পড়বে আর গাইরে আলেম নিজকে কথা আছে না যে তুমি ছাত্রদেরকে বলা হয় তুমি ওস্তাদের কাছে তোমাকে এইভাবে সারেন্ডার করো কাইয়াদিল গাস বলা হচ্ছে যেমন একটা মুরদারকে গোসল দেনে যেরকম যেই দিকে তাকে সরাইতে চায় যেদিকে রাখতে চায় কোনো বাদ প্রতিবাদ নেই ঠিক তালিবুল আলেমকে বলা হয় এলা তালিবুল আলেম বলতে শুধু মাদ্রাসায় পণ্যওয়ালা নয় এখন গাইরে আলেমও যে এলেম শিকার জন্য কোন ওলামার কাছে যাবে কারো কাছে দিন শিকার জন্য যাবে সে সেইখানে যাইয়া নিজকে ওই মুর্দারের মতো নিজকে বানাইয়ে দিতে হবে সেইখানে আমিও বুঝি আমার হুজুরও বুঝে দুইটা বুঝ হতে পারে না বুঝে আসতেছে কথা গসাল মুর্দার যেরকম গোসল দেওয়ালার কাছে যেরকম যে এইদিকে কাট করে এদিকে পরে থাকে ঠিক হে তালুবুল তুমি যেরকম মাদ্রাসায় যাওয়ার যেই দিকে যাও যেখানে কাছে তোমাকে শিখতে যাও সেখানে নিজকে ওরকম ভাবে তার কাছে সফর করে দিতে হবে নিজকে মিঠাইয়া দিতে হবে ঠিক গাইরে আলেম যারা তুমি যেরকম কোনো আলেমের কাছে মাসালা শিখতে যাও দিন শিখতে যাও সেখানে তোমাকেও ওরকম গোসল দেনওয়ালার মতো মুর্দার হতে হবে যদি মুটার হতে না পারো তাহলে এখানে দিনের ফর আসবে না এই জন্য বলে কালারা বগজারে হালে হালেশ कम बुझारे सामने बुझते चेष्टा करो ना बेसि बुझते गुमी देखा कि अर्जन करते परा मुर्दारे मत निज के विलीन कर दाओ देखा तुम आस्ते आस्ते तुमार नूर फोड़ा उठते थक আজ অনেক বেশি বুঝি আমরা অনেক বেশি বুঝি এই জন্য আলেম যারা হয়েছে তাদেরকে বলে আলেমদেরকে আল্লাহ পাক্কাবার দিয়া জবাই করতেছে নফ্সির জবাই হতেছে बक य आलेम की खूब उचा उफरी उठे उठे कारण उचा उड़ते उठते उड़ते उड़ते अनेक समय तरह पिछने शयान कस নাফস তার পিছনে আছে নফস তাকে ধোকা দিবে নফস তাকে বড় বড় আলেম বানাবে বড় মনে কিছু করবে অনেক কিছু মনে করবে এই জন্য আল্লাহাক বলে তোমার নবসকে আমি জবাই করার জন্য এই আয়ারটা তুমি সামনে রাখো আল্লাহাকাল্লাহ সাল্লামের মতো যাকে আউিরিনের সমস্ত এলেম আল্লাহ পাক যাকে দান করলেন আল্লাহ তার বন্ধুর শানে বলতেছে আটলান্টিক মহাসাগরের মধ্যে একটা আঙ্গুল চুবাইয়া যতটুকু পানি উঠবে ওই পানিটুকু যেটুক হলো এটুক এলেম আমি আপনাকে দিলাম আর আটলান্টিক মহাসাগরে যত পানি রয়ে গেল আমি আমার আল্লাহ আমার এলেম থেকে আপনাকে আমি সামান্য একটু দিছি আল্লাহ করে আল্লাহ পাক বলতেছে আল্লাহ পাক বলতেছে আল্লাহর পায়গাম্বরের সান যদি বলে যে আপনাকে আমি এইটুক সামান্য অ্যালেম দিছি তো রসুল পাক সাল্লাহ সাল্লামের আলেমের তুলনায় সারা পৃথিবীর সমস্ত মানুষের অ্যালেমকে এক পাল্লায় ওজন করলে আর মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলসালামের আলেমকে এক পাল্লায় ওজন করলে বলা হয় সারা পৃথিবীর এলেমগুলি যেন আল্লাহ রসুলের আলেমের কাছে একটা ফোটা সম্পর্কে আল্লাহ পাক বলেন আপনাকে আমি এলেম দিচ্ছি তো একেবারে আমি আর আপনি একটু এলেম পাইয়া আমাদের মধ্যে খুব মোটাই এই জন্য বলতেছে এই আয়াত সামনে রাখো এ আলেম বড় আলিম হয়েছ বড় মহাদেশ হয়েছ বড় মুক্তি হয়েছ বড় হয়েছ বড় ক্ষতি হয়েছ বহুত কিছু হইলা খাবরদার এটা সামনে রাখা এটাও আবার নকশ জবাই করার আরেকটা সামনে রাখছে আরে মনে রাখবা আরে তুমি যতই জানো মনে রাখবা আরে প্রত্যেক জান্ওয়ালার উপরে আমি আরেকজন জানেওয়ালা বানাইয়া রাখছি আল্লাহ পাক বলে তুমি তোমার আলেমটাকে যথেষ্ট মনে করো না যথেষ্ট মনে যদি না করো তখন তোমার বড়াই নেই আর কারণ তোমার থেকে আরেকজন আরো এরকম জান্ওয়ালা বহুত আলেম বানাই রাখছি আবার ওই লোককে বলতেছে তুমি আবার আয়াতিদের সামনে রাখো যে খবরদার তোমার মধ্যে তাকাপরি অহংকারী গরুরি যেন না আসে তোমার এলেমের উপরে যেন ফখর না আসে তুমি মনে রাখবা তোমার উপর আরো আরেকজন আলেম বড় বানাই রাখছি কারোর শৈতান্ত পিছনে লাগা ও বলতেছে রাখো ওর এত এত আলেম যখন দিছি কি করে আমি একটু তার নষ্ট করতে পারি একে কি করে তার মধ্যে একটু অহংকার একটু হাসাদ এগুলি কেমন করে ঢুকে দিতে পারি এই ঢুকেবার জন্য নষ্ট করার পিছনে থাকে এই জন্য বলেন বন্ধা এই আয়াতগুলি সামনে রাখো রাখলে তুমি দেখবা যে কিছু নেই কিছুই নাই এটার জন্য বলা হয় কলারা কালারে মরে দে এই দিন নিতে বলছিলাম ওই দিন আমাদের ডিআইডি তালিমি বলছিলাম হাজরত সোলাইমান নদবী সৈয়দ সোলাইমান এত বড় আলেম এত বড় আলেম তানবী রহমতুল্লাহ আলের দরবারে যখন গেলেন একদিন যাওয়ার পরে তানবী রহমতুল্লাহ আলী ওনাকে দেখিয়া বলতেছেন এত বড় আলেম আসছে আমার কাছে বিশাল বড় আলেম নাদবী রহমতুল্লাহ আলি যার এলেম সম্পর্কে এত কথা এত কথা আলেমদের কাছে ওনার কথার শেষ নাই তানবির রহমতুল্লাহ আলাই দরবারে গেছেন যে বলে হজরত কিছু নসিয়তাই হুজুর আমি আপনার কাছে আসি আমাকে কিছু নসিহত করেন থানবির রহমতুল্লাহ আলাই এই কথা বলার পরে তিনি লেখেন তার মলফুজাতে থানবিরহমতুল বলেন যে আমার শরীরের মধ্যে গরমাইশা পড়ছে যে আমি এত বড় আলেম একে আমি কি নসিহত করব এটাই তো দেখেন তানবির রহমতুল্লাহ আলিয় কতটুকু নিচে নিজের নফসকে নামাইছে উনি এত বড় আলেম উনি আমার কাছে নসিহত চাইতেছে এখন মনে মনে থানবির রহমতুল্লাহ আলহ বলেন আমি আল্লাহ পাকের দিকে দিলে দিলে মতো আজ্জ হইলাম আল্লাহ আল্লাহ এত বড় আলেম আমি তার সামনে কি কোরআন হাদিস বলবো আর কি এলেম করবো আর কি বয়ান করবো আমি তাকে কি নসিহত করব। কারণ এর কাছে তো এলেমের অভাব নাই আমি কি দিয়া তাকে বুঝাবো আল্লাহ আমার দিলের মধ্যে কিছু কথা তুমি ঢেলে দাও তানবী রহমতুল্লাহ আলাই সালাইমানদী রহমতুল্লাহ আলাইকে যখন বলতেছিলেন সামান্য কথাই বলতেছিলেন বলতে বলতে তখন এই কথা বলতেছিলেন যে আসলে আল্লাহ পাক্ত জমিনে অনেক বড় আলেম অনেক কিছু আলেম অনেক কিছু রাখছেন আসলে এটার মধ্যে কামিয়াবি নয় কামিয়াবি হল নিজকে মিঠাই দেওয়ার মধ্যে হজরত সলাইমান নদবী রহমতুল বলেন আমার মনে হল দীর্ঘ ছিল। এটা হজরতের হাতের ইশারার সাথে সাথে এটা দূর হয়ে আমার কলমটা পরিষ্কার হয়ে গেল বলতেছে আমি এটা বুঝি মানতেকের এই মশালা এইটাই হালিস এই মাসালা এই মশালা ওই মাসালা ওই মাসালা এই মাসালা বুঝতে হচ্ছে তোমার জীবন শেষ তুমি মাসালার গন্তব্য স্থানে পারবা না নিজকে স্যারেন্ডার এটার মধ্যে সবচেয়ে কামিয়াবি আমার জন্য যে সবক আপনার জন্যই সবক ওই বড় মহাদেশ সাহের ওই সবক ওই পিস সবের সবক মুফতি সাহের একই সবক সবকের সবক একটা মিঠাও মিঠে মিঠে মিঠে মিঠিয়ে দাও মিঠাইয়ের মধ্যে ছাড়া এটার মধ্যে সারা আর কোন কামিয়াবি রাস্তা নাই আদম আলী সাল্লা নিজকে মিঠিয়ে দিছিলেন আল্লাহ পাকের হুকুমের সামনে সমস্ত ফেরেস তারা মিঠাই দিলেন শয়তান মিটাইতে পারে নাই লালতের তবক তার গলায় চলে আস এই জন্য এইটাই হল সবচেয়ে বড় স্বব যতক্ষণ পর্যন্ত আমাকে আমাকে কিছু একটা মনে হয় আল্লাহর জাতের কসম যতক্ষণ আমাকে কিছু একটা মনে হয় যে আমি কিছু একটা আমি কিছু একটা ততক্ষণ পর্যন্ত হেদায়তের নূর ওই কলেবে ঢুকবে না হেদায়তের নূর ঢুকবে না এই জন্য আল্লাহর হাজর জুনেদ বগদাদি রহমতুল্লাহ আলাই তাকে বগদাদ হয়ে গেছে আউলিয়া বোর্ডের চেয়ারম্যান টাইটেল দিছে অনেকে আবার কেউ কেউ লোকেরা ওনাকে জিন্দিক বলেও ঘোষণা দিছে অথচ হাজর জুনেদ বগদাদি রহমতুল্লাহ আলাই বলে যে রাস্তা দিয়া একদিন দুই জমিনের মাঝখানে এরকম ছোট চিকন রাস্তা থাকে থাকে না তো রাস্তার মধ্যে এই জমিনও ধান গাছ ওইটার মধ্যে ধান গাছ লাগাইছে পানি কেদা কিচড় তো অনেক সময় আপনি ওই দিক দিয়ে ঢুকছেন এই দিক দিয়ে আরেকজন কেউ আসতে হইলে বড় কঠিন একজন না একজন ধান খেতে নামা লাগবে নাকি লাগবে না তাহলে জুনায়দ বাদি রহমতুল্লাহ আলাই তিনি একদিন এরকম করে একটা সরু রাস্তা দিয়া দুই পাশে কিছু আবর্জনা ময়লা পানি পুনি কিচড় এরকম রাস্তা দিয়ে চলছে হঠাৎ করে রাস্তাটা লম্বা মাঝামাঝি রাস্তার ওইদিক দিয়ে একটা কুকুর ঢুকছে কারণ মহাবিপদ না আমাদের দেশে আজকে দেখেন না আহ রিক্সাওয়ালা হোক গাড়িওয়ালা হোক সেও ঢুকছে এদিকেও ঢুকছে কেউ পাচ্ছে চেরাজি না কারণ দুইজনে এখানে মধ্যে একটা লাগাই দিয়া আধা ঘন্টা বৈশা বৈশা এই গুতা করতে থাকবে কেউ পাচ্ছে আরে বাবা একটু পাচ্ছে গেলেই রাস্তাটা ক্লিয়ার হয় ক্রসিং করে পারে সে বলে তুমি পাচ্ছাও সে বলে তুমি পাচ্ছাও দুইজনে ঠেলাঠেলি করতে করতে অনেকক্ষণ পরে তারপর কি বলেন ঠিক না ব্যাছি এই এগুলি জুনায়েদ বগদাদি রহমতুল্লাহ আলী তিনিও মাস কেনে গেলেন এখন মহাবিপদ কুকুরটাও চলে আসছে কুকুর এটা আস্তে আস্তে একবার সামনে চলে আসছে কুকুর তো কুকুরই কুকুর তো আর না কুকুর চলে আসছে এখন জুনায়দ বোগদাদি রহমতুল্লাহ আলী দাঁড়িয়ে রেছে কুকুরও দাঁড়িয়ে রেছে এখন পার হইতে পারে না কেউ মহাবিপদ কুকুর দাঁড়িয়ে আছে ওই পাশে তিনি দাঁড়িয়ে আছেন এই পাশে এখন জুনায়দ বলতে এরকম কিছুক্ষম দাঁড়াইয়া চিন্তা করতেছে কুকুর সেটা তো ইচ্ছা করলে সে একটু পানি দিয়া নাইমে গেলেই তো আমি চলে যেতে পারি কারণ কুকুর এটা যায় না মানে আমিও পার হইতে পারি না তখন তিনি কুকুরকে সম্বোধন করে বলতেছে আরে কুকুর তুই তো নাপাক পাক জিনিস তুই একটু নাইমে গেলে আমি একটু পার হইয়ে যেতে পারি কিছুক্ষণ পরে নামাজের টাইম আমার কাপড় চোপড়ি নষ্ট হয়ে গেলে আবার নামাজের সমস্যা আল্লাহ মুহূর্তের ভিতরে কুকুরের জবান ফুলে গেছে কুকুর জুনাইদ বগদাদি রহমতুল্লাহ আলীকে বলতেছে আপনি বগদাদনগরের বহুত বড় পিসা আপনার মধ্যে এই পীরগিরির অহংকার চলে আসছে আর আপনি পাক বলতেছেন আপনি কি জানেন আপনার হালাত আপনার জানা আসে নাকি জুনাইদ বুগদাদি রহমতুল্লাহ আলি ঠক হয়ে গেছেন বুঝছি সাথে সাথে আল্লাহ আল্লাহ মুহূর্তির ভিতরে যখন আল্লাহ পাকের তরফ থেকে যখন কখনো রোগ টোক যখন শুরু হয়ে যায় তখন সাথে সাথে আল্লাহর কাছে সেজায় পড়ে যায় দুনিয়ার মানুষের কাছে কত বিচার দিব নিজের গুণা নিজের অপরাধের ব্যাপারে আল্লাহর কাছে বিনয় বিনয় এক থাকে জুনায়দ বুক দাদি রাহমতুল্লাহ বুঝতে পারছে ওরে কুকুর তোমাকে বলে আমি ভুল করছি আমার কান না আমি খাইতেছি তিনি বলতেছে তুমি এখানেই থাকো আল্লাহ পাক আমাকে অ্যাপতলা করতেছে আমাকে পরীক্ষার জন্য এই কুকুরটাকে ওরে কুকুর তুমি রাস্তা দিয়ে যাও আমার যেহেতু পরিণতি জানা নাই তোমাকে আল্লাহ পাকের দরবারে দাঁড়াইতে হবে নাকি আমাদের ময়দানে তুমি আমার থেকে অনেক ভালো আমার থেকে অনেক দামি আমি এই পানি দিয়া মাটি দিয়া চলে যাব কোনো অসুবিধা নাই কুকুর বলতেছে জবান বোগদাদি এবার বুঝতে পারলাম আপনি এবার রাস্তা দিয়ে চলে যান আমি এবার পানি দিয়ে যাব প্রথম হালাত আসে নাই। হঠাৎ মুহূর্তের ভিতরে দিলের হালাত পরিবর্তন হয়ে গেছে যেটা একমাত্র আল্লাহ জানেন আর তিনি জানেন দুনিয়ার কেউ জানেন মানুষের মনে হালাত এরকম হয় না অনেক সময় ভিতরে বিচরে অনেক সময় এমন অবস্থাটা একটা জিনিস রিক্সায় চলতেছেন গাড়িতে চলতেছেন কোনো একটা ব্যাপারে নিজের দিলের মধ্যে হালাত অনেক সময় এরকম হওয়া যায় আল্লাহ আল্লাহ তুমি যদি আমাকে এরকম অ্যাপতেলা করো পরীক্ষায় ফেল আমি কোথায় যাব কার কাছে যাবো মুহূর্তের ভিতরে বন্দার দিলটা যখন আল্লাহর কাছে ছোট হয়ে যায় চোখের পানিগুলি পড়তে থাকে আর আল্লাহ পাখের কাছে রোনা করতে থাকে আল্লাহ রাবুল আলমিন ওই সময় যে বন্দার হালাত তার মাকামটাকে আল্লাহ কত উঠাইয়া দেয় দুনিয়ার কোন মানুষের কাছে খবর থাকে না তার মাকাম আল্লাহ অনেক এই জন্য এগুলি সব মনের হালাত মনের ব্যাপার আবা ভাইরা আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে আমাদেরকে নিজের জীবনটাকে মিটাইবার তৌফিক দান করেন আলমল আমাদের সহবতে থাকি চক্ষুওয়ালা যারা তাদের সহবতে থাকি লাভ হবে লাভ লাভ হবে দুনিয়া ওয়ালাদের কাছে যতই তাদের কাছে অবহেলিত হোক আল্লাহ আকর এই হাজিবারাবাসী হ্যাঁ হাজিবারাবাসী মাদ্রাসা হয়েছে খুশি তো আবার খবরও আছে ওয়ালাদের খবর আছে কে জানেন সেটা হল যে এতদিন মাদ্রাসা এখানে ছিল না বড় বড় মহাদ্দেশ মূর্তিরা এখানে ছিল না আপনারা পার পাইছেন অনেক সময় এখন আপনাদের ঘাড়ির উপরে আপনাদের ঘরের মধ্যে সারা দেশ বাসা বড় বড় মহাদেশ মুক্তির এখানে আছে। আপনি এখনো নামাজ ভুল পড়েন এখনো রোজা ভুল রাখেন এখনো আপনি সেজদা ভুল দেন আপনাকে কেয়ামথের ময় জানে আল্লাহ ছাড়বে না তোমার চোখের সামনে এত বড় বড় আলেম থাকবে। তুমি তাদের কাছে কেন যে তুমি শিখলাম না হুজ্যতাম বল এখন এই জন্য আজই ওয়ালারা ওলারা দারা খেয়ে যাবেন কয়দিন কোন আলেমের কাছে তুমি তাদের কাছে দেখি না এই যে রাস্তা দিয়ে এত আসি আর যাই এত এখানে নামাজ পড়ি কয়জন এই দেশের এই মহল্লার লোকেরা হুজুর আমি এই নামাজের মশালাটা জানি না হুজুর এই হজুর মশালাটা জানি না এই পাটনাকের জানি না এটা আমাকে জানাও কয়জনে জিজ্ঞাসা করছে বলেন তো হুজুরা পুরা হয়ে গেছে আ। অনুষ্ঠান হলে আইসা আপনাদেরকে মেহমানদারি করে চেষ্টা খাইয়া চলে যান জবাব দিতে হবে এই তাদের থেকে কিছু দিন নিচে পারল না এদের থেকে কিছু দিন তোমরা নিচে পারলাম না তোমাদের মতো কপাল পড়া এই জন্য মাদ্রাসা হওয়ার আগে একটা ভালো ছিলেন হইয়া এই জন্য উভয় দিকে সংকট হ্যাঁ আপনারা বারবার এসে জিজ্ঞাসা করেন কেউ বলে নাই তার জন্য আবার আল্লাহ পাক দেখেন আবার ওই দিক দিয়ে দাঁড় করে রাখছে হ্যাঁ তোমার কাছে যদি কেউ কোনো মাসালা জিজ্ঞাস করে আর তুমি জানাবশত যদি এই ব্যাপারে তাকে যদি তুমি না জানাও কি আবতের ময়দানে আমি আল্লাহ পাকের সামনে তোমাকে জবাব দেওয়া লাগবে দেখছেন কারবার আপনারা আইসে আইসে বারবার এদের কাছে জানতে চান আর এরা বলে নাই জানেন নাই জানান নাই সেদিন তারা ধরা পড়ে যাবে যে কেন তোমার কাছে একজন মানুষ একটু দিন শিখতে আসলো তাকে তুমি শিখাও নেই এই জন্য আল্লাহ পাক দুইটাকে সমান্তরাল রাখছেন কেন ভাইরা এই দুইটার সমষ্টিগত অবস্থায় আল্লাহ পাকের জন্য দিনের জন্য আমাদেরকে এইভাবে করে সময় ব্যয় করা লাগবে করবানি লাগবে আমরা এই যে একটা কিছু একটা স্থায়ী প্রোগ্রামের নামে আমাদের এখানে যে মাসে একটা প্রোগ্রাম হয় এটা আসলে লম্বাচূড়া কোনো ওয়াজের হালাত নয় একটা ওয়াজের ওইরকম ফিকির নয় আর দেখেন না এখানে হাজিপাড়ার লোকগুলি আসছে অনেক পরে हम शहर लोकगुली मजने पड़े कि मिथ्या हाजीपाड़ार लोकगुली भाई अपनारा आसारे शेषर दिखे आह क्या क्यो की क्या कि कहटा आसलें একেবারে শেষের দিকে ওই দিনের কথা তো শুনতে পারলেন না এই মসজিষের মধ্যে সময় তো বেশি দিতে পারলেন না এই শেষ টাইম একটু আসল আপনাদের দোকানদারি ছিল ওইটা ছিল ওই দোকানে বসে আড্ডা দিচ্ছেন আমি মাঝে মধ্যে একটু আমার কথা এরকম উল্টাপাল্টে মাদুদে বলি আমাদের দেশে দেখেন না ওই যে কিছু মিলাদ পরে দোকানে দোকানে মিলাদ পরে তো হুজুরকে নেয় মিলাত পড়ার হুজুর আসনে একটু মিলাত পড়লেন তো হুজুর যে মিলাদ পড়তে যায় দোকানদার ওই দোকানদারকে ডাকে ওই জনকে ডাক্তার কত বৈশাখে হুজুর কতক্ষণ বৈশাখ দশ পনেরো বৈশাখ হুজুর আচ্ছা শুরু করেন দুই কি নিয়া শুরু করে তো হুজুর শুরু করতে করতে এই যখন মুটি শেষ মোনাজাত প্রায় অর্ধেক শুরু হয় শেষ হয়ে যায় এখন সময় আইয়া ওই দূরিত্তি খারিয়া একটা হাত তুলে দাঁড়িয়ে থাকে এরপরে এটা হাত একটা কোন রকম মুখে মইসা ওই জিলাফিটার জন্য দাঁড়িয়েছে পটলার জন্য এবার সবাই দাঁড়িয়ে আছে ওরা একটা আফসুস লাগে মিথ্যা বলছি বলেন তো আমার হাজারো নমুনা এরকম অবস্থা হ্যাঁ বাবা না পার্লা দুই চারবার দুরুসই পড়তে শুরুর উপরে এরপর ওজু গজুল তো নাই হিন্দুও আইসা ওই বেটায় আইসা জিলাফির লিখে দাঁড়িয়ে থাকে মুসলমানদের মিলাত ওই হিন্দু বেটায় আইসে জিলাফির দাঁড়িয়ে আমাদের মুসলমানদের কি হল কি হলো আমাদের মুসলমানদের ভাইরা আমাদের কি হল ঠিক একটা মজমা এখানে এক মাস পরে আমাদের কিছু আলেমা ইমাম সাহেবেন ওনারা ইমামতি করিয়া এত ব্যস্ততা থুইয়া ওনারা আসছেন আর আপনারা এই মোহাল্লার লোকগুলি যারা আপনারা আসছেন এখন মজমা শেষ এখন একটু দোয়া হবে তাহলে বোঝা যাচ্ছে আপনারা অনেক কিছু জানেন অনেক কিছু জানেন আপনাদের এই আলোচনার দরকার না এটা তো অটোমেটিক বুঝে আসতেছে এক মুরব্বী দেখেন নামাজের পরে যে কোন নামাজের পরে আস্তাক ফির্লাহ কয়বার পড়তে হয় জানি বলেন না এখন যদি কেউ যদি আস্তাক ফিরুল্লাহ হারব্বি মিনকুল্লে জাম্বি এটুক একবার পড়ে তাহলে শূন্য তাদের হবে বলেন না শূন্য তাদের হবে কারণ আল্লাহ রসুল বলছেন আস্তক ফিরুল্লাহ আস্তক ফিরুল্লাহ আস্তক ফিরুল্লাহ পুরাটার কথা বলেন নাই এইটা কি বলছেন যেই কোনো নামাজের সালাম ফিরেয়া তুমি আস্তক ফিরুল্লাহ পড়বা কয়বার তখন আমি দেখলাম আল্লাহর এক বন্দা জীবনে বুড়া হয়ে গেছে উনি তো পুরাটা একবার পড়ছে। বুঝলাম যে উনি সুন্নতির উপরে আমল করতে পারেন সুন্নতির উপরে আমল হল না আবার অনেকখানে অনেক অনেক জায়গার মধ্যে যে বিভিন্ন জায়গায় গেছি ফজরের নামাজের পরে অনেক সময় দেখি বা বিভিন্ন জায়গায় সালাম ফিরাবার পরে ওই এলাকার মধ্যে দেখি ওনারা কালেমায় তৈরি পড়ে <coughs> <तो>, <coughs> देखा गलारा तो भलोई करल कलेमेत तो भलो जिन कदाई कारण आल्ला रसुल सालाम पढ़वें अस्तक फिरुल्लास्तक फिरुल्लाह तीन बार पढ़ा कलेमे तैय पड़ते तो बस ही बुझल মাসালা জিজ্ঞেস করল না আলেমদের কাছে জানতে চায় না তো জানবে কোথায় কেমনি জানবে মাসালা হল যখন জমাতের টাইম যখন হয়ে যায় ফজরের নামাজ যে কোন নামাজ জামাতের টাইম যদি জানা থাকে আপনি মসজিদে ঢুইকা সুনত পড়বেন ওই বারান্দায় অথবা মসজিদের এক কোনায় তাই না এখন আপনি মাসালা জানেন না আপনি আইসা একবার ইমাম সাহের পিছনে আইসা এই নামাজের সুন্নত মনে করছেন কারণের ক্যারাত আমি সুনুত পড়তে পড়তে হুজুরের এক রাখাতো তো শেষ হইব না তো সূন্যত আমি এখানে দাঁড়াইয়া পড়লে অসুবিধা কি সুনতের পক্ষে করলো না শূন্যতের বিপরীত করলো এগুলি শিখা লাগবে না যারা আল্লাহ রসুল বলেন আমাজান আশা সদিকার্লাহ তাল্লা থেকে হাদিস বর্ণিত যারা শেষ রাত্রে উঠে শেষ রাত্রে উঠার আমল যারা করে এদের এদেরকে বলা হচ্ছে যে যখন তোমার ফজরের আজানের সময় যখন হয়ে যায় চাই আজান হোক বা না হোক সবে সাদেক হয়ে গেলি তো আজান মাজ্জান আজান দিবে কিন্তু আমাদের দেশের মোয়াজ্জানরা অনেক সময় আজান দিতে দিতে ফজরের অন্য অন্য নামাজের এরকম পনেরো মিনিট আগে দেয় ফজরের সময়ও পনেরো মিনিট আগে দেয় কি বলেন আছেন এরকম এখন ওই সময় ঘুমের থেকে বেসারায় উজ্জা ওজুয়াস্তিনজা সাইরা ফজরের জমাত পাওয়া মুশকিল এখন আজান দেখবা আজও কিটা আমাদের শুনে লাভ নেই কিন্তু মাজান আশা সিদ্দিকার জিয়াল্লাহতাল আনহা বলেন फजर नामा जरा शेष रात्रि <गगँगाँ> कय शाशे खावो पानी वो जो भाई के बोली जाना अनेक समय परे आई कि मसाला तो अपन जाना दरकार परसेंट काभारेज कर एक आपन के आगे नवा लागे तो পানি যখন খাবেন বাসায় বিভিন্ন জায়গায় কয় শাসে পানি খাবেন কম পক্ষে তিন শাসে কিন্তু আমরা করি কি গ্লাসটা লইয়ই পিপাসা পাইছে একেবারে টক করে একসাথে খাই ফেললাম শূন্যতের পক্ষে হল না বিপক্ষে হল পানটা হাতে বানাইয়া সুন্দর করে বানাইয়া পক্ষে না বিপক্ষে আল্লাহ এগুলি তো খেয়াল রাখার বিষয় তো যারা রাত্রির শেষে উঠে আমাজন আয়সা বলেন আল্লাহ রসুল তিনি ফজরের সুন্নদটা সোবেজাদের সাথে সাথেই সুন্নত পড়তেন সোবেজাদের সাথে সাথেই সুনত পড়ে ফেলতেন সুন্নত পড়া মাঝে মধ্যে একটু কাইডুলা করতে একটু গড়াগড়ি করতেন জমাতে যাওয়ার আগে একটু কাফিরুন করিয়া এবং সুরেস দিয়া খুব তাড়াতাড়ি তারা বলেন যে আমি আল্লাহ রসুলকে এই ফজরের ওই সময় দুই ডাকাত নামাজ পড়তে এত তাড়াতাড়ি নামাজ পড়তে আর কোন নামাজ পড়তে দেখি নেই দেখছেন এই দুই ডাকাত নামাজ ফজরের দুই টাকা শূন্য ওই সময় আল্লাহ রসিন খুব তাড়াতাড়ি করতেন এখন অনেক সময় অনেকে মাসারা উনি মনে কারিস দেখছে যে জমাত তো মাসাল্লাহ জমাত দেরি আছে জমাত হবে সেই চারটা পঞ্চাশে উনি মসজিদে গেছেন আরো এখনো পনেরো মিনিট বাকি উনি চিন্তা করছেন যে ফজরের নামাজের লম্বা লম্বা সুরা দিয়ে শূন্যদটা উনি পড়তে আসেন আয়সানাল্লাহ বেশি আল সময় যা শূন্য তদায় হল আমাদের এখানে এটা একটা মাদ্রাসা দেখেন মসজিদটা যদিও মাদ্রাসার সরাসরি না হয় কিন্তু আমরা সকলেই মহাল্লাদের সাথে আমরা ওনাদের সাথে নামাজ পড়ি কিন্তু আমাদের এখানে যারা আমাদের বাহিরের মুসল্লি যারা আছেন আলেমরা ছাড়া ওনাদের জন্য ওনাদের কারণে আমরা একটা সুনত আদায় করতে পারি না সেটার কারণ হল কি শুক্রবার দিনের নামাজ কি ক্যারাতেন যেন বলেন না আলেম ভাইরা সুরায় সেদা সুরায় দাহেক না কে জানি তারেক বলতেছেন এই ফজরের নামাজটা শুক্রবার দিন হ্যারেম শরীফের মধ্যে আল্লাহ যখন আমরা মক্কা শরীফে ফজরের নামাজ শুক্রবার দিন পড়েছি এইটা চালু আছে মদিনা শরীফ গেছি সেখানেও একই অবস্থা শুক্রবার দিন সুরের শেষদা পড়বেই হঠাৎ করে প্রথম দিন বুঝতে পারিনি আরি এই যে নামাজের মাইজ কেনে দিই রমজানে যেরকম তারাবিন নামাজের মধ্যে শেষদার আয়াত আসলে ইমাম সাহেবেরা শেষদায় চলে যায় না তো এটা রমজান মাসে অভ্যাস হয়ে গেছে সবাই কেউ দাঁড়িয়ে থাকে না বা কেউ আল্লাহবাসুনে একবারে সেজদায় চলে যায় মানে রুকুতে যায় না কারণ রমজান মাসে সবাই জানে যে এখন কমপক্ষে চোদ্দটা সুরা আছে এই জন্য কোনো ইমাম সাহেব যদি বলতে খেয়াল নাও থাকে নামাজের আগে দিয়ে যে দ্বিতীয় রাখাতে সেজদা আছে প্রথম রাখাতে সেজদা আছে এটা বলতে যদি না থাকে তাহলে অনেক সময় জোরে আল্লাহর বলে একবার সেজদা গেলে না বুঝা ফেলায় সবাই কি বল বুঝে কিন্তু রমজানের বাহিরে রমজানের বাহিরে ফজরের নামাজের মধ্যে সেজদা এই সুরাই সেজদা যেটা আছে এটার মধ্যে একটা সেজদা আছে হ্যারেম শরীফের মধ্যে ফজরের নামাজ শুক্রবার দিন ফজরের নামাজ পড়তেছি মার্শাল্লাহ ওইখানে তো আর কোনো ঘোষণাও দেন নাই ঘোষণা নাই এটা সবাই জানে ওই সময় বা সেজদার আয়াতের মধ্যে সবাই সেজদায় চলে গেছেন সেজদার রায়াত দিয়া আবার দাঁড়াইয়া বাকি উপয়া রাকাত শেষ করছেন এই একটা সুন্নত সুরায় দাহ বড় চুরা তাহলে বোঝা যাচ্ছে যে ফজরের নামাজের মধ্যে ক্যারটুকু আল্লাহ রসুল দি শুক্রবার দিন সুরায় শেষ দা সুরে তাহার পরে তাহলে কত বড় সেইখানে যদি যদি আবার ইমাম সাহেব যদি একেবারে খুব টানাটানি করে পড়তে থাকে তাইলে এই নামাজ শুরু করতে দেয়া সূর্য উঠে যাবে এই কোথায় যেন ও গ্রিবের নজ পড়লাম আজকে কোথায় যেন ইমাম সাহেব মাসাল্লাহ সুরে ফাতেহা পড়তেছে এতটাই না আরে বাবারে বাবা এগুলি জানতে হয় তো জন্য বলতেছিলাম যে আমরা এখানে আমাদের কিছু পাবলিক মুসল্লি ভাইয়েরা থাকার কারণে ওনারা বলবে যদি ইমাম সাহেব সুরায় শেষদা আর সুরে তাহার যদি শুক্রবার দিন কারণ এতগুলি আলে মোলা থাকে আমরা কিন্তু এই সূন্যটা আদায় করতে পারি না এই কারণে এজন্য পাবলিকদের পাবলিকদেরকে মাঝে মধ্যে শিখে দরকার যে শুক্রবার আসলেই যে আজকে সুরে সেজ দেওয়ার সুরে দাহার পড়া হবে ফজরে এগুলি তো পারতেছি তো আল্লাহ সবাহানা এগুলি এবং ফজরের নামাজের মধ্যে শূন্যটা কলিয়া কলহাল্লা দিয়া খুব তাড়াতাড়ি পড়তেন আর যারা রাত্রিবেলায় উঠার অভ্যাস আছে এরা আগে আগে ফজরের শূন্যতটা পড়েন এগুলি যে অনেকগুলি সুনত এগুলি যদি খামাখাই হতেন তাহলে আল্লাহ রসুল এগুলি বলতেন না আমাদের জিন্দিগি সুন্নতের মধ্যে আনা চাই আর এখন একটা কি আমি ওই দিন গতকাল চাইছিলাম মসজিদে আমাদের মসজিদে বলব বলার মতো সুযোগ হয় নাই আবার সুযোগ পাইলে একদিন বলবো। এখন একটা ফ্যাশন নতুন তৈরি হয়েছে যেটা এতদিন এত দেখতাম না সেটা কি মসজিদের মধ্যে মুসল্লিদের অনেক মুসল্লিদেরকে দেখে এখন টুফি ছাড়া সবাই নামাজ পড়ে এটা সারা সারামিদের মধ্যে আমার মনে হয় দুই চারজন মানুষ আমি দেখতাম এখন দেখা দেয় না ওই কয়েক দজন হবে এটা বড় একটা আশ্চর্য সালাম ফিরে বিশেষ করে আসরের সময় নজর করে সামনের দিকে ফিরে নজর করে দেখি তো আর এই প্রত্যেক কাতার মধ্যে চার পাঁচজন করে ওই দেখছে টুফি ছাড়া এটা বড় একটা আশ্চর্য বুঝতে হবে যে কেন আপনি টুফিটা সারলেন মাসালা আছে যদি কেউ এরকম মনে করে যে আমি আল্লাহ পাখের সামনে টুফি নিয়ে দাঁড়াবো ইত্যাদি এরকম একেবারে তার মধ্যে এরকম কেউ যদি দিলের হালাত হয়ে যায় তার জন্য যাই আর যদি তা না হয় তাহলে বিনা ওজোরে এইভাবে টুফি ছাড়া নামাজ পড়লে নামাজ মাত্র হবে কারণ টুপি ইসলামের সবচেয়ে বড় একটা শিয়া এই টুপি শেয়ার ইসলাম এই টুপি দেখলেই এ বুঝবে এরা কারা কারা এটা মুসলমানের ইউনিফর্ম আর এই মুসলমান এখন ওনারা মনে করতেছে নামাজ টুফি লাগে না এর মানি হলেও টুফিটা একটা বেজাল কারণ উনি নামাজটা পড়লে মসজিদে বাইরে কত কিছু রাখে টুফি রাখার কি জায়গা আছে নাকি পকেটে এই জন্য একটা ভেজাল মনে করার কারণে এখন আপ টু ডেট জমানার মধ্যে কিছু মানুষ নামাজ পড়ে ঠিকই আছে কিন্তু টুফি লাগে না এটা একটা ফ্যাশন শুরু হয়ে গেছে ওখানে এই ভাইরা ভাইয়া মনে রাখা দরকার এটা একটা বিশাল সুন্দর বিশাল সুন্দর আর কমপক্ষে নামাজের সময় হলো একটু মাথা দিয়ে একটু অভ্যাস করো না এই টুপির বদলুতে একদিন হতে পারে তোমার এই মাথাটা জাহান্নাম থেকে মুক্তি পেয়ে যাবে